আনাস ইবনু মালিক রদিল্লাহতালন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহলাম এর যুগে একবার লোকেরা অনাবৃষ্টিতে পতিত হল সে সময় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম একবার মেম্বরে দাঁড়িয়ে জুমার খুদ্া দিচ্ছিলেন তখন এক বেদিন দাঁড়িয়ে বলল হে আল্লাহ রসুল অনাবৃষ্টিতে ধন সম্পদ বিনষ্ট হয়ে যাচ্ছে পরিবার পরিজন ক্ষুধার্ত আপনি আল্লাহ নিকট দোয়া করুন তিনি যেন আমাদের বৃষ্টি দান করেন তখন আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম তার দুহা তুললেন সে সময় আকাশে একখণ্ড মেঘও ছিল না বর্ণনাকারী বলেন হঠাৎ পাহাড়ের মতো বহু মেঘ একত্রিত হলো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মেম্বার হতে নামার আগেই বৃষ্টি শুরু হলো এমন কি আমি দেখলাম নবী সাল্লাহ সাল্লাম এর দাঁড়িয়ে বেয়ে বৃষ্টির পানি ঝরছে বর্ণনাকারী আরও বলেন দিন তারা পরের দিন তার পরের দিন এবং পরবর্তী জুমাহ পর্যন্ত বৃষ্টি হল অতপর সেই বেদুইন বা অন্য কেউ দাঁড়িয়ে বলল হ্যাঁ আল্লাহ রসুল ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে গেল সম্পদ ডুবে গেল আপনি আল্লাহর নিকট আমাদের জন্য দোয়া করুন আল্লাহ রাসেল সাল্লা সাল্লাম তখন তার দুহাত তুলে বললেন হে আল্লাহ আমাদের আশেপাশে আমাদের উপর নয় অতপর তিনি হাত দিয়ে আকাশের যেদিকে দিকে ইশারা করলেন সেদিকের মেঘ কেটে গেল এতে সমগ্র মদিনার আকাশ মেঘমুক্ত চালের মতো হয়ে গেল এবং কানাত উপত্যকায় এক মাস ধরে বৃষ্টি প্রবাহিত হতে থাকে বর্ণনাকারী বলেন তখন যে এলাকা হতে লোক আসত কেবল এ প্রবল বর্ষণের কথাই বলাবলি করত